মানবতা সমাধান আলহামদুলিল্লাহ نستعينو ونستغفرو ونعوذ بالله من شرور انفسنا ومن شيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده কোরআন মজিদের মধ্যে অনেক জায়গায় এই পৃথিবী ভ্রমণের কথা বলেছেন এবং আমরা রসুল্লাহ সাল্লি আসাল্লামের সিরাত যদি পড়ি তিনি যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন অর্থাৎ হিজরাত যে আরবি শব্দ ভ্রমণ করা মক্কা থেকে মদিনায় যাওয়া এটাও এক ধরনের ভ্রমণের মধ্যে পড়ছে তাহলে এই ভ্রমণ থেকে আমরা আল্লাহ সুবাহালার নিদর্শন দেখে আল্লাহ সুবানহালার যে সৃষ্টি সারা পৃথিবীতে বিরাজ করছে এবং প্রত্যেকটা সৃষ্টিতেই যে আল্লাহ সুবাহ হা তালার ক্ষমতা বিরাজমান সেগুলো আমরা কিভাবে উপলব্ধি করব এবং আমাদের এই ভ্রমণটা কিভাবে হওয়া উচিত তার পদ্ধতি বা সিস্টেম সেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি আজকে শুরুতে আপনাদের সামনে কোরআন মজিদ থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি সেটা সুরার রহমান পঞ্চান্ন নম্বর সুরার ১৯ এবং কুড়ি নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেন মারাজ আল বাহরাইন এল তাকয়ান বেইনা হুমা বর জাখল্লাফগয়ান আল্লাহ সুভানাহাতা দুটি সমুদ্রকে পরস্পর প্রবাহিত করেছেন এবং উভয়কে মিলিত করেছেন বেইনাহুমা বরজাখুল্লা ইয়াফগেয়ান এবং উভয়ের মধ্যে একটা অন্তরাল একটা পর্দার সৃষ্টি করেছেন যাতে উভয় একে অপরের সাথে উভয়ের জল একে অপরের সাথে মিশ্রিত হয়ে না যায় সম্মানীয় দর্শক মণ্ডলী ये आएटार ऊपर रिसार्च कर गवेषणा कर बर्तमान सायन्स जेटा आविष्कार कर समुद्र भ्रमण जरा करी से नौकई हक वो स्टीमार लंचल मध्यमे हमकु भ्रमण जखा करी एवं बाड़ी बसे क्योंकि आज के भ्रमण करते विभिन्न चैनल मध्यमे टिवशने जो देखाना है समुद्रे की कि जिनग उत्पन्न है कि भाव से खान के कलेक्शन कर मानूष तेल ये সমুদ্রকে প্রবাহিত করা এবং উভয়ের মধ্যে যে একটা আবরণ বার্জাক যেটাকে বলা হচ্ছে এবং সেটা অদৃশ্য একটা আবরণ একটা নোনাজল আর একটা মিষ্টি জল উভয় একে অপরের সাথে মিশ্রিত হয়ে যায় না উভয় পাশাপাশি একই সাথে প্রবাহিত হয় কিন্তু নোনা এবং মিষ্টিজল উভয়ের যে গুণ এবং বৈশিষ্ট্য আলাদা আলাদা ভাবে ধরে রাখে এবং বিজ্ঞান রিসেন্ট এটা আবিষ্কার করেছে যে উভয়ের মধ্যে যে একটা পর্দা একটা বারজাক রয়েছে সায়েন্স বা বিজ্ঞান আজকে সেটা প্রমাণ করতে সমর্থ হয়েছে তাহলে আল্লাহ সুভানাহ তালার যে ইঙ্গিত বা নিদর্শন এবং সেই নিদর্শন আমরা যদি এই সমুদ্র ভ্রমণ করি তাহলে স্বচক্ষে আমরা আল্লাহ সুভানাহ তালার যে কুদরত যে ক্ষমতা এই সমুদ্রের মধ্যেও বিরাজমান করছে সেটা আমরা সচক্ষে অন দ্য প্র্যাকটিক্যাল ফ্যাক্ট বাস্তব ঘটনার মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি আমরা স্কুলের সিলেবাসেও পড়েছি যে পৃথিবীর মধ্যে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল অর্থাৎ পৃথিবীর মধ্যে জলভাগের পরিমাণটাই বেশি স্থলভাগের চাইতে তাহলে আমরা এই পৃথিবীতে যে সমস্ত নিয়ামতগুলো পাই সোনা রূপা আরও যে সমস্ত মূল্যবান যে সামগ্রী সেই সমস্ত সামগ্রীগুলো হীরা মণি মুক্তা এই সমস্তগুলো কিন্তু সেই সমুদ্র থেকেই উৎপত্তি সেই সমুদ্র থেকেই আমাদের এই অবদানগুলো আমরা পেয়ে থাকি তাহলে আল্লাহ সুফানা হা তালা এই সমুদ্রের মধ্যে থেকে আমরা কি করে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দামি জিনিসগুলো মূল্যবান জিনিসগুলো সংগ্রহ করি বা বিজ্ঞান আজকে কিভাবে সংগ্রহ করছে সেই সমস্ত জিনিসগুলো যখন আমরা নিজে নিজের চোখের সামনে দেখি তখন সত্যি সেই মহান আল্লাহ সুফানাহা তালার যে নিদর্শন এবং তার যে ক্ষমতা প্রত্যেকটা জিনিসের উপর বিরাজ করছে সেটা আমাদের হৃদয়ের মধ্যে আমাদের অন্তরের মধ্যে অনুভব করি আমরা হয়তো অনেকেই ছোট্ট আমাদের ভাই বোনেরা যারা প্রোগ্রাম দেখছেন তারা হয়তো ভাববেন যে শুধু এই সায়েন্স বা বিজ্ঞানীর ব্যাপারে আলোচনা করা হচ্ছে এডুকেশনাল ট্যুর এমনই একটা ভ্রমণ শুধু বিজ্ঞান কারণ আজকে সারা পৃথিবী জুড়ে যে টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা এত উন্নতি লাভ করেছে এবং এই টেকনোলজি বা প্রযুক্তি বিদ্যার উপরে মানুষের যে একটা আস্থা বা বিশ্বাস জন্মগ্রহণ করেছে সেই আস্থা বা বিশ্বাসের মধ্যে আল্লাহ এই সুভানাহ যে বিজ্ঞানের ইঙ্গিত সেগুলো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ প্রমাণিত হচ্ছে এবং কোরআন মাজিদ যে আল্লাহ সুহানাহালার পক্ষ থেকেই নাজিলকৃত গ্রন্থ সেটাও আজকে মানুষের মধ্যে এটা প্রকাশ হয়ে যাচ্ছে তাহলে এই এডুকেশনাল টুল বা শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে এই সায়েন্স বা বিজ্ঞানের বিষয়গুলো তো আছেই তাছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো আমরা পড়ে থাকি সে ইতিহাস বা ভূগোল বা কমার্সের ব্যবসা বাণিজ্যের যে বিষয়গুলো আমরা পড়ে থাকি বিশেষ করে ম্যাট্রিক পাস করার পরে সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনভাবে যে বিভক্ত হয়ে যায় তিনটে যে শাখা আমরা তখন সিলেকশন করি যারা বেশি ব্রিলিয়ান্ট বা পড়াশুনায় যারা বেশি ভালো তারা হয়তো সায়েন্সকে গ্রহণ করে আবার যারা ব্যবসা বাণিজ্যকে বেশি গুরুত্ব দিতে যায়। তারা যেমন কমার্স নিয়ে পড়াশোনার ইচ্ছা করে ঠিক অন্যদিকে এই আর্টস নিয়ে বেশিরভাগ ছেলে পড়াশোনা করে তাহলে তাদের যে সিলেবাস তাদের যে বই পুস্তক এই আর্টস বা ব্যবসা বাণিজ্য সেগুলো আল্লাহ সুফায় না হওয়া এই কোরআন মাজিদের মধ্যে নিদর্শন বা তার যে সিস্টেম বা পদ্ধতি ব্যবসা বাণিজ্য মানুষের সাথে লেনদেন কীভাবে হওয়া উচিত এবং আমরা যে ব্যবসা বাণিজ্যের জন্য এক দেশ থেকে আরেক দেশ ছুটে যায়। এক দেশের সাথে আরেক দেশের যে একটা বাণিজ্য আদান প্রদান হয় তাহলে এই সমস্ত বাণিজ্য বা আদান প্রদান কিভাবে হবে সেটাও আল্লাহ সুভানের মধ্যে সুরা বাকার বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং এই সুরা বাকারা দুশো নম্বর আয়াত কোরআন শরীফের মধ্যে একটা বড় আয়াতের মধ্যে পড়ে যে একটাই রুকু মিলে এই সুরা বাকার দুশো নম্বর আয়তা তাহলে আল্লাহ সুবাহ সামগ্রিকভাবে সমস্ত বিষয়ের উপরে এই কোরআন মজিদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন যাতে করে আমরা আল্লাহ সুবাহার এই যে নিদর্শন এবং আমরা পৃথিবীর যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাই এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যেও যে আমরা ভ্রমণ করি সেটাও যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি ভ্রমণ হয় তাহলে সেখান থেকেও আমরা অনেকগুলো শিক্ষা আল্লাহ সুবাহ তালার অনেকগুলো নিদর্শন গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই শিক্ষামূলক ভ্রমণটা এরকমই হওয়া উচিত হবে যে আল্লাহ সুভা না হওয়া তালার যে নিদর্শন সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে সেই সমস্ত নিদর্শনগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি এবং এই কোরআন এবং সেই হাদিসের ভিত্তিতে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা যে যে সাবজেক্টের উপরে পড়াশোনা করি না কেন সেই সাবজেক্ট ওয়াইজ আলোচনার মাধ্যমে সেই আয়াতগুলোকে নিয়ে যদি আমরা নিজেদের পেশার সাথে মিলিয়ে একটু বোঝার চেষ্টা করি অনুধাবন করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমরা দেখব আমাদের এই যে চেষ্টা এবং আমাদের এই যে পড়াশোনা এবং আমাদের এই যে ভ্রমণ সেই ভ্রমণ সত্যিকারের এডুকেশনাল ভ্রমণ বা শিক্ষামূলক ভ্রমণ হবে আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ইনশাআল্লাহ বিরতির পর আবার ফিরে আসছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাত পথ প্রদর্শক আলকর আনুল করিম কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानत बृहस्पतिवार सन्धार साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी बांगल्वी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 क्या ममिन निजेचन करें से क्या जार प्रथम उद्देश्य हल तौहि प्रचार कलिमार आवेदन প্রতি বৃহস্পতিবার আল্লাহর ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই আব্দুর রাজা কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় सफलतारे शुद्ध रविवार रे दस टन समय আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দর্শক মন্ডলী ফিরে এলাম বিরতির পরে আলোচনা করছিলাম যে এডুকেশনাল ট্যুর বা শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে আমরা কি করে আল্লাহ সুবাহ এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবার আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবাহ আলা সামগ্রিকভাবে সমস্ত বিষয়ের উপরে এই কোরআন মজিদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন যাতে করে আমরা আল্লাহ সুভানাহ তালার এই যে এবং আমরা পৃথিবীর যে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যেও যে আমরা ভ্রমণ করি সেটাও যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি ভ্রমণ হয় তাহলে সেখান থেকেও আমরা অনেকগুলো শিক্ষা আল্লাহ সুভানাহ তালার অনেকগুলো নিদর্শন গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই শিক্ষামূলক ভ্রমণটা এরকমই হওয়া উচিত হবে যে আল্লাহ সুভানাহ তালার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 এবং আমাদের এই যে পড়াশোনা এবং আমাদের এই যে ভ্রমণ সেই ভ্রমণ সত্যিকারের এডুকেশনাল ভ্রমণ বা শিক্ষামূলক ভ্রমণ হবে সম্মানীয় দর্শক মণ্ডলী যে আমাদের এই শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে কি কি উপকার হয় বা আমাদের বেনিফিট কি করে আমরা পেতে পারি এই শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে এই বেনিফিট বা উপকার যদি আমরা বলতে চাই তাহলে প্রথমেই আমরা সেই ইউনিভার্সাল ব্রাদারহুড বা পারস্পরিক একটা সুসম্পর্ক গড়ে ওঠা এই ভ্রমণের মাধ্যমে সেটা কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একে অপরের সাথে লক্ষ্য করে থাকি যে এই ভ্রমণের মাধ্যমে সে হিন্দু মুসলিম যে কোনো ধর্মের প্রত্যেকেই একসাথে যখন আমরা ভ্রমণে বেরোয় এবার পারস্পরিক আলোচনার মাধ্যমে যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মনের একটা মিল তৈরি হয় দিয়ে যে একটা গভীর সম্পর্ক তৈরি হয় সুতরাং এই একটা ভ্রাতৃত্ব বোধ এটা আমরা এই ভ্রমণের মাধ্যমে অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি আমরা প্র্যাকটিক্যাল বা বাস্তব জীবনেও লক্ষ্য করি যে যদি কারো সাথে কোনো সম্পর্ক থাকে এবং সেই সম্পর্ক যদি কোনো যাওয়া আসা না হয় একে অপরের সাথে দেখা মহাব্বত বা পারস্পরিক সম্পর্ক রক্ষা করার জন্য যদি আমাদের যাতায়াত যোগাযোগ না থাকে তাহলে কিন্তু আমরা দেখি যে সেই সমস্ত সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা আমরা একে অপরকে ভুলে যাই তাহলে এটা একটা মাধ্যম একে অপরের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা এবং ইসলাম যেটা শিক্ষা দেয় যে সারা পৃথিবীর মানুষ যাতে একে অপরের মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে একতা একতাবদ্ধভাবে বসবাস করতে পারে তার শিক্ষা ইসলাম সারা পৃথিবীর মানুষকে দিতে যায়। এবং এই ইউনিভার্সাল ব্রাদারহুড বা আন্তর্জাতিক ধ কিভাবে গড়ে উঠবে তারও শিক্ষা ইসলাম পরিষ্কার সারা পৃথিবীর মানুষের জন্য সেই শিক্ষা দান করে আমরা জানি কোরআন মজিদ আল্লাহ যে বা বার্তা বলেছেন এবং রসুল্লাহ আলহি আসাল্লাম এই ইউনিভার্সাল ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব বোধ কিভাবে গড়ে উঠবে তার যে শিক্ষা হাদিসের মধ্যে দিয়েছেন সেই কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করলে আমরা বুঝতে পারি যে সত্যি ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা এবং সেই জীবন ব্যবস্থা একে অপরের সাথে আদান প্রদানের জন্য বা সুসম্পর্ক গড়ে তোলার জন্য যে একটা মাধ্যম যেটা আমরা সালাম একে অপরকে দেওয়ার যে সিস্টেম বা পদ্ধতি ইসলামে চালু রয়েছে এই সম্পর্ক গড়ে তোলার জন্য বা একটা অপরিচিত মানুষের সাথে যদি এই সালাম দেওয়া নেওয়া হয় তাহলে তার সাথে যে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে সেটা এই সালামের মাধ্যমে আমরা অনেকটাই পেয়ে যায়। এবং এই ভ্রমণের সুযোগে আমরা যে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বিভিন্ন ভাষাভাষীর মানুষের সাথে দেখা হয় কিন্তু যদি আমরা তাকে সালাম করি তাহলে কিন্তু সেই আরবিতেই একে অপরকে আমরা সম্বোধন করি সারা পৃথিবীর বুকে ইসলামই একটা ধর্ম যে মানুষকে একে অপরকে যে সম্বোধন করা হয় বা আপ্যায়ন করা হয় সেটা আরবি ভাষাতেই সারা পৃথিবীর মুসলমানরা একে অপরকে করে থাকে তাহলে এটা সারা পৃথিবীর মধ্যে একটা मुसलिम देखे विशेष उदाहरण इकी कर सालाम सालाम एम एक भाषा लैंगुएजे सारा पृथ्वी मुसलमान थकी असलम आलैकुम अपनार्पति बर्चित हमको ट्रावल भ्रमण सम्पर्क गढ़े तोलार एक सूझ पाई सालम सिसेम पद्धति पद्धतर मध्यमें भ्रतृतव्व गुली रसुल्लाह सल्लाह सल्लम हदीसर मध्य असंख्य जगह तुम्हारा एके अपर मध्य बसि बेसि सालाम अभ्यस करपर मध्य गभर सम्पर्क गढ़े उठे आल्ला सुनाता सालाम प्रसंगे कुरान मजिदे मध्य सुरा निसा चार नम्बर सुरार छियाशी नम्बर आयते तुम्हारे जो सालाम तक से साल उत्तर उत्तम भाव दी सम्भव नूप भावे अर्थात क्यों जोलम ओ आलैक्म उचित आल्ला सुबह तला शिक्षा दीते चाहिए से उत्तम रूपे जवाब देवा अर्थात ओ आलैक्म अल्सलम और रहमतुल्लाजेट बसिव बोला जी क्यों अपनार्पति बर्षित होते आबाद रिटार्न करल ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ আপনার ওপরে শান্তি এবং রহমত দুটোই বর্ষিত হোক তাহলে এই রকম করে আল্লাহ সুভানহ আলাহ কোরআন মসজিদের মধ্যেও শিক্ষা দিতে চাইছেন যে কেউ সালাম যতটুকু দিবে এবার তার চাইতে বেশি করে সালামের উত্তর দেওয়ার যেন আমরা চেষ্টা করি তাহলে আমরা দেখব একে অপরের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠবে এই সালামের ব্যাপারে আল্লাহ সুফহান আলা কোরআন মজিদের মধ্যে সুরা নূর সুরা নম্বর চব্বিশ নিজেদের ঘর ছাড়া অন্য কোন ঘরে তাদের পারমিশন ছাড়া বা তাদের উপরে সালাম দেওয়া ছাড়া প্রবেশ করবে না তাহলে আল্লাহ সুবাহা কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিতে চাইছেন যে আমরা নিজেদের ঘর ছাড়া যদি অন্য কোনো ঘরে যাই দেখা করার জন্য মিট করার জন্য তাহলে আল্লাহ সুবাহালা বলেন যে যতক্ষণ না তাদের পারমিশন পাওয়া যাবে বা তাদের সালাম দিবে সালামের উত্তর বা জবাব না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেই ঘরে প্রবেশ করবে না এটাই তোমাদের জন্য উত্তম এবং সম্ভবত তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে নসিহত গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে যে যদি এই সালাম দেওয়ার পরেও কোনো উত্তর ফিরে না বা বাড়িতে না যায় তাহলে তোমরা সেখান থেকে ফিরে যাবে আর এটাই তোমাদের জন্য কল্যাণকর তাহলে আল্লাহ সুফার তালা কত সুন্দর শিক্ষা আমাদের সারা পৃথিবীর মানুষের জন্য দিতে চাইছেন এবং আমরা এই প্র্যাকটিক্যাল লাইফে যে এই সমস্ত ঘটনাগুলো করে থাকি এবং আমরা একজন আরেকজনের সাথে এই ভ্রমণ করে যখন দেখা করতে যায় বা মিট করতে যায় তাহলে হঠাৎ করে একজনের বাড়িতে ঢুকে যাওয়া ইসলাম এটাকে কখনো গ্রহণযোগ্য করে না কখনো এটা পারমিশন দেয় না তার কাছে আগে পারমিশন নেওয়া এবং সালামের মাধ্যমে তাকে আল্লাহর শান্তি বর্ষিত হওয়ার একটা দোয়া দেওয়া তাহলে এত সুন্দর সিস্টেম বা পদ্ধতি আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। এই সালামের ব্যাপারে করার মাসিদের মধ্যে আরও বিস্তারিত আলোচনা করা আছে যে আমরা অমুসলিমদেরকে সালাম দিতে পারি কিনা বা তারা আমাদেরকে সালাম দিতে পারে কিনা সেটা সুরা আনাম সুরা নম্বর ছয় আয়ত নম্বর চুয়ান্ন সুরা আল হেজির সুরানম্বর পনেরো আয়াত নম্বর বাউন্ন আল্লাহ সুফহানা এই সমস্ত আয়াতগুলোতে এই সালামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন সুরা নূর সুরা নম্বর চব্বিশ আয়ত নাম্বার একষট্টি সেখানেও এই সালামের আলোচনা হয়েছে সুরা ফুরকান্ন এই সমস্ত আয়াতগুলোতে এই ইউনিভার্সাল ভ্রাতৃত্ব বোধ কি করে গড়ে উঠবে মানুষের সাথে একে অপরের মধ্যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের মধ্যে একটা পারস্পরিক সুসম্পর্ক কি করে গড়ে উঠবে এবং সেই সম্পর্ক গড়ে তোলার জন্য যে একটা সালাম একটা মাধ্যম সেটা আল্লাহ সুবাহ এই আহাতগুলোর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি আশ্চর্য লাগে যে আমরা নিজেরা একে অপরকে সালাম দেওয়া থেকে অনেক দূরে সরিয়ে রাখি বা বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই সেমিনারে যাই বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই সেই সমস্ত অনুষ্ঠানে গিয়ে আমরা নিজেদের যে একটা গ্রিটিংস এত সুন্দর একটা দুয়া বলা মানুষকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লার অর্থ হচ্ছে আপনার ওপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক কিন্তু আমরা সেইটা না বলে অনেক সময় সেই অমুসলিমদের যে আপ্যায়ন তাদের যে গ্রিটিংস নমস্কার বা নামাস্তে এই সমস্ত বিষয়গুলো আমরা মুসলিম হয়েও আমাদের মুখ থেকে দুর্ভাগ্যবশত কি করে যে উচ্চারণ হয় এবার সেই নমস্কার বা নমাস্তে এর যদি আমরা মানে জানতাম তাহলে আমাদের মুখ থেকে সেই শব্দটা বা সেই গ্রিটিংস যে পদ্ধতি সেটা আমরা কখনো ইউজ করতে পারতাম না তাহলে আমরা যে নিজেরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা এই মেসেজটা গ্রহণ করব। যে ইসলাম যে সিস্টেম বা পদ্ধতি এত সুন্দর করে দিয়েছে এবং তার মানেটা যে এত সুন্দর সেটাকে আমাদের গ্রহণ করা উচিত যে কোনো অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের অডিয়েন্স বা শ্রোতা মুসলিম হোক অথবা অমুসলিম হোক আমরা সব সময় চেষ্টা করব, আল্লাহ সুফানহ তালা এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের যে সিস্টেম বা পদ্ধতিতে মানুষকে আপ্যায়ন করা সেটাই আমরা অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করার বা ব্যবহার করার অবশ্যই চেষ্টা করব। মাননীয় দর্শক মণ্ডলী তাহলে আমাদের এত সুন্দর একটা এই ট্যুর বা ভ্রমণের মাধ্যমে এই সুযোগগুলো পায় এবং মানুষকে সালামের গুরুত্ব এবং অন্যান্য আরও যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় এই আপয়েন্ট করার জন্য গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এই যে শব্দগুলো বলা হয় এবং এইগুলো স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে খুব বেশি বেশি করে বলার অভ্যাস করানো হয় এবং আমরা যেহেতু এই এডুকেশনাল ট্যুর বা শিক্ষামূলক ভ্রমণটা বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্যই এখান থেকে বেশি করে নসিহত বা শিক্ষা গ্রহণ করার জন্য আলোচনা করার চেষ্টা করছি এবং আমার সমবয়স্ক ভাই এবং বোনদের যারা কলেজ স্কুল লাইফে পড়াশোনা করে তাদের জন্য আমি বেশি বেশি করে এই বিষয়গুলো স্মরণ বা খেয়াল রাখতে বলবো যে আমরা যে গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড আফটারনুন বলি তার চাইতে সালামটা যে কত উত্তম কারণ গুড মর্নিং সুপ্রভাত বা শুভ সন্ধ্যা বা শুভ दोपुर बला है तेल से लजिकाली एक जुक्ति दिए विचार विश्लेषण करी तेल जो सपोज उदाहरणस्वरूप कारो बाड़ी आल्ला करें क्यों मृत्युबरण कर निजे बाड़ीतिली एबारे सकाल बल्ला जो गुड मर्निंगनर सकाल खूब भलो हम सूप्रभात व्यक्ति एक मर्माहत अवस्था आर मन मध्य একটা বেদনা নিয়ে রয়েছে সেই সময় যদি আমি তাকে বলি হাসি মুখে গুড ইচ্ছাটাকে তার সামনে প্রকাশ করলাম সেই জায়গায় যদি আমি বলি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি যে মর্মাহত অবস্থায় বা চিন্তা যুক্ত অবস্থায় রয়েছেন আল্লাহ সুফানা হত আপনার এই চিন্তাটাকে দূর করেন সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে কত সিস্টেম এই পদ্ধতি সারা পৃথিবীর জুড়ে বিস্তার লাভ করছে এবং এটা যে একটু আগেই বললাম যে এটা একমাত্র সিস্টেম বা পদ্ধতি যে মুসলিমরা সারা বিশ্ব জুড়ে ইউজ করে একটাই ভাষায় সেটা হচ্ছে আরবিতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আমরা এই প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে এবং এই ভ্রমণ করতে গিয়ে একে অপরকে এই যে সিস্টেম বা পদ্ধতিগুলো আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। তাহলে আমরা দেখবো যে আমাদের এই এডুকেশনাল হবে সফল হবে সারা পৃথিবীতে একটা ইউনিভার্সাল ব্রাদারহুড গড়ে উঠবে স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে আমরা আলোচনা করবো এই বিষয়ের উপরে আজকের মতো আমরা এখানে শেষ করছি ওয়া রবিল্লা আলমিনাম আলাইকুমুল্লাহি बिधान तार शेख जहांान पर सुंदर नीवन गील बुले माराम आदिल्ला हकाम सुव्यवस्था अपन सकते শোনার এবং জানে দেখুন মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে मुस्लिम अबर्जन के इसलमारे बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित्ती आंतरिक बार्ताश्रम्बर सतर तेईस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 কোনো স্থান ইসলামিক বৃষ্টিভি